পেছন দিকে এক জলের ধারা পড়ছে যেন একটা জল জলপ্রপাত আচ্ছা একটা আর তার সামনে দিয়ে যাচ্ছে তখন জন্মান নেই আঙ্গুরবালা এসেছেন প্রথম আত্মদর্শন নাটক ওই বললু তুঙ্গ হৈম গিরিবর যার সঙ্গে এখন তো মিনারবা থিয়ে কে কাছে ঝড় ঝড়ের আওয়াজ করবার জন্য মানে खुजे जा मानस राजा आच्छा। आच्छा। যেতে যেতে একটা বোনের মধ্যে পড়ে সেই বনে একটা ভাল্লুকের সামনে এসে গিয়ে পড়ে ভাল্লুক তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করছে শুধু তার সমগ্র শক্তি দিয়ে সে ভাল্লুকের সঙ্গে লড়ছে এই লড়তে লড়তে একটা স্টেজে এসে খট করে আলোটা নিবে যায় একটা আওয়াজ হয় তারপরেই যখন আবার আলো জ্বলে ওঠে তখন দেখা যায় কোথায় বোন কোথায় কি একটা রাজসভা এবং মানে কি আছে মুগ্ধ হয়ে একটা মেয়ের সুন্দর দিয়ে দেবেন একবারে মানে একটা আওয়াজ নেমে যায় অমনি আবার আলো চলে ওঠে আমরা পেতে পারি কিংবা আপাতত ওখান থেকে নোট নাচ করতেও আচ্ছা আত্মশক্তি নবশক্তি ফরওয়ার্ডের সঙ্গে বেরোতো দিবাটি বা ফর তার সঙ্গে বেরত যেটা আত্মশক্তি এবং নবশক্তিতে লিখতেন মনুজেন্দ্র বঞ্জা বা চন্দ্রশেখর নাম নিয়ে লিখতেন পরে তারপর দীপালি বলে কাগজ বাংলা দীপালি এবং ইংরেজি দীপালি এই সমস্ত ওই থিয়েটার সম্বন্ধে খুব বেশি আলোচনা বাতায়ন বাংলা দীপালী ইংরেজি দীপালী আগে আত্মশক্তি তারপর নবশক্তি তারপর এই ধরনের এমনকি ফরওয়ার্ড ধরুন ফরওয়ার্ড কাগজেতে রবীন্দ্রনাথের বিসর্জন নাটক সেটা এলিস সিনেমা যেটা এখানে এখন আছে ম্যাডাম থিয়েটারের ভ্যারাইটি আগে নাম ছিল ওইখানেতে অভিনয় হয়েছিল রবীন্দ্রনাথ নিজের জয় সিং এর ভূমিকা করেছিলেন একদিনতে বলে উনি লিখেছিলেন অমৃতলাল বসু এমনকি কেউ আছেন যাদের কাছ থেকে যাদের পারি আপনার কিছু জানা আছে কিন্তু তার একটি ছেলে তার দুই ছেলে একটি ছেলে আবু একটি ছেলে গাবু হয়েছে ডাক নাম অলোক রায় ছোট ছেলে ভালো নাম কি তার প্রায় অপোজিট বরাবর একটা গরুর মধ্যে গিয়ে ওই হেমন্দ কুমার রায়ের বাড়ি হেমন্দ কুমার বাড়িতে নাটক বিষয় বহু জিনিস ছিল এই জানি এখন সম্প্রতি সেখানে আচ্ছা এক আপনি বেশ কাগজ আছে পঙ্কজ দত্ত বলে আছেন পঙ্কজ দত্ত একজন পুরনো যুগের লোক আচ্ছা পঙ্কজ দত্ত আমাদের এই শীর্ষস্থা পঙ্ক এবং সব সময় সকলের সঙ্গে সুব্যবহার করে না কারণ আমি জানি না সুনীল কে বললে হবে সুনীল ভালো করে চেনে সুনীল কে বলব যে একবার আলাপ করিয়ে দাও পূর্ণেন্দু পাত্রী আছেন সুনীল আছেন সবাই তো এখন ওখানে আছে ওরা তো সে ডাক এখনো আচ্ছা সে এখন আর কিন্তু এখন আর কিন্তু ও ইয়ে আমাকে ছিল তাকে পামনে আছে আপনি যদি পানি টেলিফোনে কথা বলবেন সেটা খুঁজ নিয়ে নেব আর একটা কথা তো আমাদের যে সঙ্গীতের সম্পর্কে তো গীতাদি খুব বেশি করেছেন তবে আপনি একটু সংক্ষেপে পাঁচ দশ মিনিট যদি কিছু হচ্ছে সেখানে সখী সঙ্গ নেই এই কল্পনা করা যেত নাচবে এবং গাইবে একসঙ্গে এই সখিস বেশি নাম ছিল মিনারপা থিয়েটারের উপেন্দ্র কৃষ্ণ মিত্র পরিচালিত মিনারপা থার যার মিত্রের ছেলে থিয়েটার চালাচ্ছিলাম তা উপেন্দ্র মিত্রের থিয়েটারে তে সবচেয়ে ভালো প্রথম কয়েক নাইট দেখতে তাদের এই কুৎখানি জানিয়ার মতন পরিয়ে আর সমস্তটা বেয়ার এই পরিয়ে যতটা পারেন বেয়ার বডি রেখে মানে এই তখন একবারে ফুল এক পর্যন্ত পাজামা কিন্তু সেও উপরে ডাইট পাজামাটামা করে এই এবং প্রতিটা শক্তি সংগ্রহ ছিল এবং তাদের ডিউটি ছিল এই যে গান প্র্যাকটিস করা এবং প্রত্যেক থিয়েটারে একজুট করে মিউজিক মাস্টার ছিলেন এবং ড্যান্স মাস্টার ছিলেন ড্যান্স মাস্টার হিসেবে সবচেয়েও বড় ছিলেন দেপেন্দ্র কৃষ্ণ বোস রেপা ছিলেন কুসুম কুমারী ওরা আলি বাবা ওরা জুতো পরে দিয়ে একবারে সেগুলার সে নাচেতে এনকোর পরতো একবার নয় মানে একটা নাচ নাচছে ওই বাদশাহমঝম এই আবদাল করলো তাদের সুবিধা আরেকবার এন্টার করলো তা ওরা হাইরান হয়ে যেত এতো তাহলে প্রতিটা থিয়েটারে ছিল ছিল <coughs> আপনি কি মনে করেন কেন এটা হলো এটা যে মানে আজকাল একদম ঐতিহাসিক পৌরাণিক নাটক খুবই কম হচ্ছে কেন বলুন তো খরচ এবং ক্ষমতা নেই বলো একটা পৌরাণিক নাটক বা হিস্টোরিক্যাল নাটক করবার যে দম দরকার সেই অর্থও নেই বিনিয়োগ করবার এইটার এদের মনও নেই এরা ফাঁকি দিয়ে পয়সা রোজ করতে চায় আর आज राम सीतार कहनी की पुरान रामायण महाभारत की वर्जित हो गए তো সেটাতে এখনো পর্যন্ত থিয়েটার আমাদের একদম বঞ্চিত করেছে আজকে একটা একটা প্লেলেট নেই আলিবাবার মতন প্লেলেট নেই আগে পরদেশি আলিবাবা তুফানি এই সমস্ত একটা করে বড়ো নাটক হতো তার পেছনে একটা ছোট নাটক হতো আগে পাঁচ ঘন্টা কম থিয়েটার হতো না হ্যাঁ আজকে তিন ঘন্টায় থিয়েটার শেষ হয়ে যায় পৌনে তিন ঘন্টায় থিয়েটার শেষ হয়ে যায় সমস্ত সব সব মিনিমাইজ করে ছোট করে নিয়ে এসেছে রাত্রি দশটায় বসতো সকাল ছটায় বাংত একটা যাত্রা আজকে একটা যাত্রা বড় হচ্ছে ঘন্টা হয় লোকের সময় নেই বলে না লোকে তো দেখতে তো গেছে লোকের রাত্রে দুটোর সময় এলো আসবে ছটার সময় এলো আসবে তা নয় এটা হচ্ছে এই যারা করছে যারা অর্গানাইজার তাদের মজা অথচ দেখুন আজকে যাত্রা কি ভীষণ পপুলার হয়েছে সেটা এইটা বুঝতে পারবেন এবং যাত্রার কি অর্থন পয়সা রোজগার করে এটা বুঝতে পারবেন এই তার হচ্ছে বিজ্ঞাপন দেখে সেটা একদম এসেছিলেন আর উনি বললেন এক কোটি টাকা মতন প্রত্যেক বছরের টার্ন ওভার হচ্ছে আর উনি খুব আপনি কি করেন আমি জানতাম না তো মানে আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রি বলে যাত্রা ইন্ডাস্ট্রি খুব হাসলে মানে ওনার বলবার এই যে আজকে এমন একটা ইন্ডাস্ট্রি পুরোটা সবটা মিলে যেটাতে 1 কোটি টাকা turnover করতে হচ্ছে সেটাermost বড় ইন্ডাস্ট্রি উনি কত টাকা বলেছেন আচ্ছা একটা কথা তো রই গেল আপনি কি অভিনয় করলেন কোন নাটকে সেটা তো কথাই হলো না আরে আমি ছোট কাটা নাটকই অভিনয় বড় নাটকই এমন khas dokol এ করেছিলাম হুম khas আচ্ছা আমি যে খুব বেশি অভিনয় করেছি তা বেশি আমি করেছি রেজিস্ট্রেশন সাড়ে চার বছর বয়স থেকে রেজিস্ট্রেশন করেছি जख टी ए पढ़ी तक इंस्टीट्यूट रेजिस्ट्रेशन कर मध्य हे जो प्रथम रेडियो चालू हल तक प्रथम नाटक हम चित्र संसद बोले वीरेंद्र कृष्ण भद्रम ओ बनाथ भट्टाचार्य अर्थात वाणी कुमार हम मिले রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা করি তার দার ডাগনাম ব্যাংকবাবু তার একটা পিন্টুগোপাল বলে একটা নাটক ছিল পিন্টুগোপাল পিন্টুগোপাল তাতেও অভিনয় করি সেও ওই রেডিওতে রেডিওটা প্রথম চালু আমরা করি আমরা ওই অভিনয় করি প্রথম ফার্স্ট অভিনয় আমাদের চিত্র সংসদের আর ওই চিত্র সংসদের একটা দল ছিল যারা স্ট্রিং এতে রবীন্দ্রনাথের মিউজিক বাজাতো গান বাজাতো আচ্ছা সেও ওইখানেতে প্রথম স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা প্রোগ্রাম হয় আপনি কি কি নাটকের নির্দেশনা কিছু মানে তবে মতন আমি তা নিয়ে কেন আমি তো চলে এলুম সিনেমাতে চলে এসে ফ্রম নাইনটিন থার্টি আমি সিনেমাতেই হচ্ছে প্রিয়তমা হচ্ছে আমার নিজের লেখ আচ্ছা এবং নিজের ডাইরেক্টন আচ্ছা তারপরে শরৎচন্দ্রের স্বামী আচ্ছা তারপরে একটা প্রভাত মুখোপাধ্যায়ের নিষিদ্ধ ফল বলে বইয়েতে এতে মানে বইয়ে যে দিয়ে শুধু তারপরে শরৎচন্দ্রের মামলার ফল বলে বই তাতেও আমি ইয়ে করি আমি সব শুদ্ধ এগারোখানা বই আমি চাই আচ্ছা ভালো চলেছিল বইগুলো খুব ভালো চলেছিল সুপার হিট পিক হচ্ছে অরক্ষণীয়া আচ্ছা আমি কিরকম নাই জানতাম আমি আমি জানি তাতে আপনাকে না আমার তো যারে সেই এক পয়সাও বেশি তার মধ্যে একটা হচ্ছে আচ্ছা সেটা ওদের ওখানে আচ্ছা আর আমি করি, সে আমার সমস্ত সেইটা খুব আর এই যে ছবি আমি তুলেছি তুলকে প্রচুর নিয়েছি আমি দেখে ঠিক করে এইখান থেকে এই যাবে দেখিয়ে দিতাম তারপর তো বই করতাম এবং দেখতাম সে আমার কথা মতো করছে কিনা আপনার আবৃত্তি মনে ধরুন ওই পঞ্চ নদীরে বেবি পাতাই এসি রে দেখিতে দেখিতে আমার মনে নেই আচ্ছা একদম কোনটা মনে বলতে পারি দিলাম রাখতে হবে আর আপনাদের যা অভিজ্ঞতা যে আপনারা জানেন সেটা তো আপনারাই জানেন অনেক কেন লেখক যোগেশচন্দ যেমন সীতার লেখক চৌধুরী আচ্ছা যোগেশচন্দ্র চৌধুরী আমার বসে তুই এত ভালো অভিনয় হলো তবু ফেল করলো কেন এটা তো খুব সহজ কথা যোগের দাঁড়িয়ে সে কি আমি হ্যাঁ খুব সহজ আরে মশাই হিরো হিরো রেসপেক্টেড হিরোকে যদি ঘৃণার চোখে দেখে তাহলে সে তো ফেল করবে শখ করবে এর হিরো যাকে সালে যখন গুলি করে মারল দর্শকরা বললে ঠিক হয়েছে এ ছবি চলে এ চলে হিরো সে তাকে লোকে ঘৃনা করবে এ হিরো হয় না এই হিরো হলেই সেটা গোলমাল হয়ে যাবে তো উনি বললেন যে এরকম বা ম্যাকবেগ ত্যাগবেগ এমন দেখুন সে যুগ অন্য হয়ে গেছে এবং তুমি দেখাচ্ছ যে সে অত ভালো অভিনয় করে একটা দেখবার জিনিস তিনি উনি নাদির শাহাস দেন প্রকাণ্ড লম্বা তলোয়ার নিয়ে সামনের দিকে আসতেন যখন মনে হচ্ছে সেই দিল্লি জুম্মা তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং বলছেন পোটল আর দিকে দিল্লি জ্বলছে এটা এই ইলিশন ক্রিয়েট করেছিলেন আবার এই সামনের দিক থেকে পেছন দিকে যখন যাচ্তেন তখন ওই দিল্লির যে মেথাগারের জন্য যে ওয়েলিংটা হচ্ছে আত্মনাদ যেটা উঠছে সেই আত্মনাদে নিজের গলা দিতেন এরকম করে শেষ করতে যেতে আবার ফিরে এসে কোথল কোথল কিন্তু সেই অত অনেক চেষ্টা করেছিলেন দারুণ ভালো অভিনয় হয়েছিল চমৎকার সিন হয়েছিল সেই সেটা হয় অনেক সময় আরো দেখা গেছে যেখানে হিরোয়ের সঙ্গে সিনপ্র কতগুলো গুণটাও ও ভালোবাসত লোকজনকে ভালো চাইতো নাদের চাহের ক্যারেক্টার এর তো কোনো লুটেরা কিছু সামনে লুটেরা এখন ওকে কি করে স্ট্যান্ড করানো যাবে মানে এমনি হিন্দু হলেও ঘেন্না করত। আর তার তো আরো বেশি কারণ একটা হয়ে গেল সেটা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করি আপনাকে নমস্কার আপনি কি বলছিলেন কি ভুলে গেছেন সেটা বলুন তখন রবীন্দ্রনাথ নামটা পাল্টে গোড়ায় গলদ কাজই শেষ রক্ষা এই শেষ রক্ষা নাম দিলেন এই ভূমিকা শিশুর বাদুরি করতেন আচ্ছা এই চন্দ্রদার ভূমিকায় মানে সমস্ত দর্শক মন্ডলী এই নাটককে এমন উপভোগ করতো আর হাসিতে ফেটে যেত একদম উনি যে অত গম্ভীর ধরুন ওই নাদিস ওই যে রামচন্দ্র এই রোল করার পর এই ভূমিকায় এইরকমভাবে একবারের লোককে পাগল করে দিতেন এই পদ্মটা নিজে স্টেজ থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে লোকতের মধ্যে বিলুতেন আচ্ছা এবং বলতেন আপনারাও গান আমাদের সঙ্গে আচ্ছা আচ্ছা আচ্ছা থেকে হিন্দিতে অনুবাদ করে যার বেশ মজার হয়েছিলাম নাটকের তত বলতে ভুলে গেছি যে লোকে জানতো লোকে ঝগড়া নাট্যমন্দিরের সঙ্গে শিশুবহাদুরী খুব নাট্যমন্দিরের একটা কাগজই ছিল ওরা সাপ্তাহিক কাগজ বৈকালিক বলে হুম সেই কাগজটা প্রতি শনিবার বেরোতো তার এডিটার ছিলেন নির্মল চন্দ্র চন্দ্র তাতে সোজা লিখতে শুরু করলো শিশুবাহুরী ওই যত জাঁক জবাবকলা পৌরাণিক ঐতিহাসিক এইসব করতে পারে সামাজিক নাটকের বেলা ঘোড়া কিছুই করতে পারেন না তার জবাব দিলেন শিশুরপুর ভাদরী প্রথম নাটক অভিনয় করে যোগেশ আচ্ছা প্রফুল্লতে যোগেশ এই প্রথম গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল এই অ্যানাউন্স করলেন আমি তখন রয়েছি দেওঘরে আমার বন্ধু হ্যান্ড বিল প্রথম হ্যান্ড বিলি হতো হ্যান্ড পাঠিয়ে দিলো আমি ওখান থেকে লিখে দিলাম যে পাঁচ টাকার দুখানার টিকিট কিনে রাখবে আমি ফার্স্ট নাইটে দেখব